সুতরাং ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত বলেছেন মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম আর এই পাঁচটি ভিত্তি আমরা সবাই জানি এটি হলো ইমান বা কালিমা দুই নাম্বার সালাত বা নামাজ তিন নাম্বার জাকাত চতুর্থ সাওম বা রোজা পঞ্চম হাজ আর তাই সকল ফকিরা একমত সকল মুস্তাহিদ সকল মুহাদ্দিস মুফাসির একমত যদি কেউ রোজাকে অস্বীকার করে সে আর মুসলিম থাকতে পারে না প্রশ্ন করতে পারি এ রোজা কেবল কি আমাদের উপরে আমাদের জন্যে আর ইসলামকে কেবল আমাদের থেকে সূচনা হয়েছে। বন্ধু না। এই পৃথিবীতে একটাই জীবন আদর্শ নিজে নাজিল করেছেন তার নাম আল ইসলাম যুগে যুগে যত নবী এবং রসুল এসেছেন তারা সবাই ছিলেন মুসলিম তবে এই ইসলাম এবং মুসলিমের পরিচয় দিতে গিয়ে বলেছেন একটি হল বিশেষ অর্থে আর একটি হলো সাধারণ যথাযথ বিশেষ অর্থে ইসলাম মানে আমরা বুঝি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের রেসালাত পাওয়ার মাধ্যমে রব্বুল আলমিন ওহি দিয়ে কোরআন আল করিমের মাধ্যমে एम रसुल्लामें कथा क्या समर्थन और गुणावली के दिए जन्म पर्त मानव और दानवर जो जीवन व्यवस्था के अनुमोदन करतुष्ट हो रहा नाम आल इसलम यशेष अर्थे वस्तव अर्थे हाँ जेनारे अर्थे पृथिवीते आदम आल्लम थके शुरू करिए सकल नबीगण छे मुस्लिम तरह जीवन आदर्शन नाम इसलम কিন্তু কেন জেনারেল ওর্তে আর বিশ্বাস অর্থে পার্থক্য কারণ হলো প্রত্যেক যুগে যে নবী যে রসুল প্রেরিত হয়েছেন তিনি যে অহিপ্রাপ্ত হয়েছে তার উপর যে কিতাব নাজিল হয়েছে তার উপর যে সহিফা নাজিল হয়েছে সেই কিতাব আর সাহিফা তার ঐ নির্ধারিত জনগোষ্ঠী নির্দিষ্ট সময়ের জন্যেই রব্বুল আলমিন অনুমোদন করেছিলেন যখনই পরবর্তী আরেকটি নাজিল হয়েছে পূর্ববর্তীটা হয় অ্যামেনমেন হয়েছে না হয় রোহিত হয়ে গিয়েছে তাই আদম আলী হিসালামের উপরে ওহি নাজিল হয়েছে নু আলিহ ইসলামের উপরে ওহি নাজিল হয়েছে ইব্রাহিম আলী ইসলামের উপর ওহি নাজিল হয়েছে দাউদ আলী ইসলামের উপরে কিতাব নাজিল হয়েছে মুসা আলিহ ইসলামের উপরে কিতাব নাজিল হয়েছে সেই দোনা ইসা ইবনু মারিয়াম আলিহিমালামের উপরে ওহি নাজিল হয়েছে কিতাব নাজিল হয়েছে সবগুলো কিতাব সবগুলো ওহি ছিল ইসলামের কিন্তু পরবর্তীতে নাজিলকৃত ওহি পূর্ববর্তী নাজিল হওয়া অহিকে সমর্থন করেছে আ কিছু কিছু বিষয় রহিত করেছে কিছু কিছু বিষয় সংযুক্ত করেছে আর এরই ধারাবাহিকতায় সবাই ছিলেন মুসলিম অমির তো আন উসলিম আলী রবিলিমেরবুল আলমিন আদেশ করে বলেছেন পূর্ণীগণ বলেছেন ইব্রাহিম আলীআন আল মুসলিম আমি প্রথম আত্মসমর্পণকারী মুসলিম সুতরাং প্রত্যেক নবীরাই মুসলিম ছিলেন প্রত্যেক নবীদের জীবন আদর্শের নামই ছিল ইসলাম এবং এটা ছিল জেনারেল অর্থে সাধারণ অর্থে আর বাস্তব বিশেষ অর্থে ইসলাম মানে হল পূর্ববর্তী ওহি এবং কিতাবগুলোর ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হিসেবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তা আলমিন আল কোরআন আল করিম নাজিলের মাধ্যমে আল কোরআন ওহিয়া মাতলু এবং রসুল হাসানের কথা কাজ সমর্থনার গুণাবলি ওহিয়া গাইরে মাতলু এই দুটির সমন্বয়ে মানব আর দানবের জন্য অনন্তকাল পর্যন্ত একটি মাত্র জীবন ব্যবস্থাকে কমপ্লিট করেছেন পূর্ণাঙ্গ করেছেন এর দ্বারা নিয়ামতকে যথাযথভাবে পরিপূর্ণ কানায় কানায় করে দিয়েছেন এর নাম হলো আল ইসলাম যার বুল ফাউন্ডেশন হলো দুইটি একটি হলো কর আন আল কিলি একটা হলো সুন্না আন্না বাবুয়া আল মোতা হারা তাই ইসলাম আমভাবে সবার জন্য সমান আর বিশেষত্বে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি আ আলহি ওসাল্লাম তার উপর নাজিল ভিত্তিতে রব্বুল আলমিনের নির্দেশনায় তিনি কেমত পর্যন্ত মানব দানবের জন্যে যে আদর্শ রেখে গিয়েছেন যা পরিবর্তন হবে না কেউ কমাতেও পারবে না বাড়াতেও পারবে না বরং রব্বুল আলমিন নিজে। সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি আলকর আনল করিমের হেফাজতের দায়িত্ব কেবলি তিনি গ্রহণ করেছেন ইসলাম বিশেষ অর্থে মোহাম্মদুর রসুল্লাহ তালা আলী সাল্লাম থেকে অনন্তকাল পর্যন্ত তথা ক্যামত পর্যন্ত মানব এবং দানবের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা আর হা সাধারণ অর্থে আদম আল ইসলাম আর ইসলামের ফাউন্ডেশন পাঁচটি আর এর চার নাম্বার হল সাথেকে সবার উপরে আর এর দলিল কর আল করিমের বক্তব্য রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন সৌরাতুল বাকারের একশো তিরাশি নাম্বার আয়াতিমাতে লিখিত করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে যেমনটা অতীতে সবার উপরে ছিল সবার উপরে রোজা ফরজ ছিল রোজা যদি কেউ স্বীকার করে সৌমকে অস্বীকার করে সিয়ামকেও স্বীকার করে সে মুসলিম থাকতে পারে না বন্ধু এবার যদি আমি প্রশ্ন করি বিশেষ ওর্তে আলি তথা তার মাধ্যমে আমাদের সবার উপরে সৌম কখন থেকে ফরজ হলো তাহলে ইজমা অরআন এবং সন্ন্যার ধারাবাহিক বাস্তবতা বিশ্লেষণ করে সকল ফকি মুফাসিনে রাম একমত সৌম তো তার রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে প্রাপ্ত হলেনমায় ইসলামের দাওয়াত দিলেন ইসলামের ধারাবাহিক দাওয়াত দিয়ে সর্বশেষ পর্যায়ে ইসলামের দাওয়াত অন্যত্র ছড়ানো এবং মুসলমানদের জীবনরপ্ত বাস্তবতা নির্দেশ করেছিলেন তৎকালীন হিজরত করতে আর মুহাম্মদুর রসুল সালাম তার পরম প্রিয় সাথী আক্রিনাকে সাথে করে মাদিনাতুল মোনওয়ারা হিজরত করেন এবং মাদিনাতুল মোনারা হিজরত থেকেই ইসলাম সামাজিক রাষ্ট্রীয় সার্বজনীন বাস্তবতায় সবার কাছে নিজের পরিচয় তুলে ধরে দিক বিজয়ী সোনালী সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তালা আলী ওসাল্লাম আগায় আসেন পৃথিবীর ইতিহাসে একটিমাত্র সুন্দর সোনালি শ্রেষ্ঠ সমাজ যা মাদিনাতুল মোনারার সমাজ আর ওই সমাজ বিনির্মাণ যাত্রার দ্বিতীয় বর্ষে অতাত হিজড়ি দ্বিতীয় বছরে আল্লাহ সুফান বিশেষ আমরা যারা কেমন যারা আসবে সবার উপরে রোজাকে এবার যদি আমরা জানতে চাই রোজার ফজিরাত বলতে গিয়ে বিশ্ব নবী মুদুর রসুল্লাহিআ আলী ওসালাম সাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ সফু সন্তুষ্টির জন্য রসুল্লাহ সালে অনুসরণে ইমান এবং আত্ম বিশ্লেষণের সাথে ইমানের সাথে এবং আমাদের শুনিয়েছেন সুসংবাদ রব্বুল আলমিন ওই ব্যক্তির অতীতের সকল অপরাধকে ক্ষমা করে দেবেন বন্ধু এই পৃথিবীতে কেনা অপরাধ করে সবাই অপরাধ করে যদিও অপরাধ বা গুণা দুই ধরনের একটি কবিরা একটি সাকিরা একটি বড় একটা ছোট কিন্তু রব্বুল আলমিন কবিরা গুণা তৌবার দ্বারা ক্ষমা করে দেন তো বা ছাড়া কবিরা গুনা ক্ষমা হয় না কিন্তু যেন রাখা উচিত নিজে আবিষ্কার করা নিজের বিরুদ্ধে নিজে কথা বলা বন্ধু তাই জীবনে সকল অপরাধ ক্ষমায় পেয়ে তব্বুল আলমীর রাপন হওয়ার এক সুন্দর সমৃদ্ধ বাস্তবতার নাম হলো সৌম বা সিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লী ওসাল্লাম এ রোজার মর্যাদা বলতে গিয়ে আর সুন্দর করে তিনি বলেছেন প্রত্যেকটি বনি আদামের যত ভালো কাজ দশ দশ গুণ আর দশগুণ থেকে সাত শত গুণ পর্যন্ত রব্বল আরমি বৃদ্ধি করে দেন কিন্তু একটি ভালো কাজ ছাড়া তার নাম সাও রসুলের ভাষায় ভালো কাজ প্রত্যেকটি ভালো কাজ এক থেকে দশ গুণ সর্বোচ্চ এক থেকে সাত গুণ হ্যাঁ এর বেশি আর আমি নিজে তার প্রতিদান দেব সুতরাং রোজা এর এর মর্যাদা অল্লা সুফা আদাহতাল নিজ হাতে দেবেন কারণ হলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পিপাসায় তৃষ্ণাত্ত হয়েও পানি পান করে না শুধু তাই না যৌন সম্ভুক তাও আল্লাহরই সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছে সুতরাং রব্বুল আলমী নিজ হাতে তার প্রতিদান দেবে। বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাসিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকর নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটিই মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবহিক দাস কিতাবুত তাওহীদ দেখুন কিতাবুত তাওহীদ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম মোহাম্মদ রসুল্লাহিআ আলহি ও তার উপর নাজিলিত্তিতে রব্বুল আলমিনের নির্দেশনায় তিনি কেমত পর্যন্ত মানব দানবের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন যা পরিবর্তন হবে না কেউ কমাতেও পারবে না বাড়াতেও পারবে না বরং রব্বুল আলমিন নিজে। হেফাজতের দায়িত্ব কেবলি তিনি গ্রহণ করেছেন ইসলাম বিশেষ অর্থে মোহাম্মদুর রসুল্লাহ তালা আলী ওসাল্লাম থেকে অনন্তকাল পর্যন্ত তথা ক্যামত পর্যন্ত মানব এবং দানবের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা আর হা সাধারণ অর্থে শুরু করে নিয়ে ক্যামত পর্যন্ত সবারই একটি মাত্র জীবন ব্যবস্থা তার নাম আল ইসলাম আর ইসলামের ফাউন্ডেশন পাঁচটি আর এর চার নাম্বার হল সাথেকে সবার উপরে আর এর দলিল করিমের বক্তব্য রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন সৌরাতুল বাকার একশো তিরাশি নাম্বার আয়াতিমাতে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 বন্ধুবার এবার যদি আমি করি বিশেষ ওর্তে মোহাম্মদা তার মাধ্যমে আমাদের সবার উপরে মানব আর দানবের উপরে সৌম কখন থেকে ফরজ হলো তাহলে ইজমা উল্ল্যা অরআন এবং সন্ন্যার ধারাবাহিক বাস্তবতা বিশ্লেষণ করে সকল ফকি মুফাসির মুহদ্দিসেরাম একমত সৌম তো তার রোজা ফরজ হয়েছে দ্বিতীয় বছর বয়সে মাক্ষাতুল মোকার ইসলামের দাওয়াত দিলেন ইসলামের ধারাবাহিক দাওয়াত দিয়ে সর্বশেষ পর্যায়ে ইসলামের দাওয়াত অন্যত্র ছড়ানু এবং মুসলমানদের জীবন বাস্তবতা এবং তৎকালীন হিজরত করতে আর মুহাম্মদুর রসুল্লাহ সালাম তার পরম প্রিয় সাথী আক্রিন্দাকে সাথে করে নিয়ে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 অতাত হিজড়ি দ্বিতীয় বছরে আল্লাহ সুফান বিশেষ আমরা যারা আসবে সবার উপরে রোজাকে এবার যদি আমরা জানতে চাই রোজার ফজিরাত বলতে গিয়ে বিশ্ব নবী মুদুর রসুল্লাহিআ সাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য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 আমাদের শুনিয়েছেন সুসংবাদ রব্বুল আলমিন ওই ব্যক্তির অতীতের সকল অপরাধকে ক্ষমা করে দেবেন সব বন্ধু এ পৃথিবীতে কেনা অপরাধ করে সবাই অপরাধ করে যদিও অপরাধ বা গুণা দুই ধরনের একটি কবিরা একটি সড়ো একটি ছোট কিন্তু রব্বুল আলমিন কবিরা গুণা তৌবার দ্বারা ক্ষমা করে দেন তৌবা ছাড়া কবিরা গুণা ক্ষমা হয় না কিন্তু যেন রাখা উচিত তৌবা মানে কেবল আস্তা ফিরুল্লাহ বলা নয় তবু মানেই কেবল সঈদুল ইস্তফার পাঠ করা নয় তবু মানে হলো নিজেকে আত্মসমালোচনা করা মন্দ থেকে বেরিয়ে আসা নিজে নিজে আবিষ্কার করা নিজের বিরুদ্ধে নিজে কথা বলা বন্ধু তাই জীবনে সকল অপরাধ ক্ষমায় পেয়ে রব্বুল আলমীর রাপন হওয়ার এক সুন্দর সমৃদ্ধ বাস্তবতার নাম হল সৌম বা সিয়া বা রোজা মোহাম্মদুরসুল্লাহ সাল তাল আলী ওসাল্লাম এ রোজার মর্যাদা বলতে গিয়ে আরো সুন্দর করে তিনি বলেছেন প্রত্যেকটি বনি আদামের যত ভালো কাজ দশ দশগুন আর দশগুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কিন্তু একটি ভালো কাজ ছাড়া তার নাম সও রসুলের ভাষায় কুল্লু আমলিবীলা থেকে সাত শত গুণ হ্যাঁ এর বেশিও রব্বুল আলমিন দেয় তবে ব্যতিক্রম হলো রোজা কারণ রব্বুল আলমিন বলছে কারণ রোজাটা কেবলই অল্লা সুফা আদাহতালার জন্য রব্বুল আলমিন তাই বলেন আর আমি নিজে তার প্রতিদান দেব সুতরাং রোজা এর ফাজিল মর্যাদা অল্লা সুফা আদাহতাল নিজ হাতে দেবেন কারণ হল হাদিসের ভাষায় রবুল আলমিন হাবিব বলেছেন রব্বুল আলমিন কেন রোজার প্রতিদান ফাজিলত মর্যাদা নিজ হাতে দেবেন কারণ রবুল আলমিন বলেছেন কারণ একজন ইমানদার মানুষ সে তো কেবল আল্লাহরই ভালোবাসায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আর পিপাসায় তৃষ্ণাত্ত হয়ে পানি পান করে না শুধু তাই না যৌন সম্ভব তাও আল্লাহরই সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছে সুতরাং রব্বলায়নামি নিজ হাতে তার প্রতিদান দেবে বন্ধুগণ সুতরাং রোজা রাখতে কি আমাদের হৃদয়টা প্রফুল্ল হবে না ভালো লাগাটা বাড়বে না নিজ হাতি তার প্রতিদান দেবেন বন্ধুগণ আসুন না আমরা মর্যাদা এবং অর্থ এর ফরজ হওয়ার বিষয়গুলোকে ভালোভাবে অনুভবন করার চেষ্টা করি আর যথার্থভাবে সৌম পালন করি রব আলমিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন তবক আসসালামক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 उ रोड बारेमिंग SORT Code, 30... 000... 800... 800... 800... 800... 100... 800... 800... Swift BIC उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जिबी टाक कर মানবতার সমাধান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 قرآن کریمر এবং মুসলিম থেকে কিছু হাদিস بخاری مسلم حد حادثہ اتن گروتوپن جی ہادی گلے تید یہ گروتو تاتپر فٹے اٹھ سے سی حادثے سے ہادثر ای ای ای مدد ایکتم حادث پرسد صحابی معذ بین جبال رد اللہ برننا বর্ণনা করছেন। যে اللہ رسول صلی اللہ علیہ وسلامر সাথে। একই সাথে এক গাধার উপর তার পিছনে আমি আরোহণ করেছিলাম আল্লাহর কি হক রয়েছে আল্লাহর কি অধিকার রয়েছে আল্লাহ বান্দার কাছ থেকে কি আশা করেন কি চান ও মা হাক ইবাদ আল্লাহ আল্লাহ রব আলিনের উপর বান্দার কি হক রয়েছে তিনি বললেন ফকুল করে দিচ্ছেন অন্ন বর্ণনায় এসেছে সহিবুখারির রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আবার একটু পরে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা আলাল তুমি কি জানো আন্দার উপর কি অধিকার রয়েছে আল্লাহ এবং অনুরূপ ভাবে আল্লাহ আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহ আবার একটু পরে আবার জিজ্ঞাসা করলেন বললেন আলা আল্লাহ এবং আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে মহাদ জবাব দিলেন আল্লাহ আলাম আল্লাহ এবং তার রসুলই অধিক ভালো জানেন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 আমাদের কাছে অন্য কিছু চান না। শুধু আমাদের কাছে তিনি এটুকুই চান যে আমরা একমাত্র তারই আবাদত করব। যত রকমের আমাদের আবাদত রয়েছে সব আবাদত গুলি আমরা আল্লাহ সুহানা হাত তার জন্যই সম্পাদন করবো বিহীষ